আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন আহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া nataওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি হিয়া দুহ ইহ আন সইদনা মৌল নাম হম আবদুহর সোলো আমি মিনশ রোজী সিল্লাহ্ম নিহী ওলিল্লাহি আল না হিজুবৈ মনি সবীলা সদকা সুন্নীল করিমিনীন শাহ কিামুলিল্লা রবি শুহানি মুহকি রবিহলি সদরি বয়সি অমরী কুদতিলি অফ কাহ কৌলি দৌলত নাহ হসম মো দৌলত নাহো হসম মহো দেওয়ারে হরম মহা হোসায় হরম মান হো দৌলত নাহ হস মাহা হ দৌলত নাহ হ সব মো মহ দেওয়ারে হরম মানো মহায় দেওয়ার হরম মাহা হ আসি কে যাদ মদিনে কি তক দানা মোহি নকশ কদম মো কদম আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া তার অনেক অনেক এহসান আজকের জমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহের দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাসাল্লামের প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের আলোচনার বিষয় হজের সফর মোহাব্বতের সফর হজের সফর ধৈর্যের সফর হজের সফর এটা মুমিনের মোহাব্বতের সফর এবং হজের এ সফরটা कठिन धर्जर सफर प्रथम कथा हल सफर विषयटाई कष्ट एट जे प्रयोजन ही हक सफर यमर हम पर जो हम व्यवसार जो हक बेड़ान जन्क पृथिवी देखार्लानी सफर मानी सफर मानी हलो तेग एवं कुरबानी सफर के बला सफर हलो आगुने एक टुकड़ा आगुने एक फुल्की এই মুসাফির ব্যক্তিদের প্রতি মানে যারা মুসাফির সফরের মাঝে আছে তাদের প্রতি আল্লাহ বড় মেহেরবান। মুসাফিরের জন্য নামাজকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইসলামের বিধান এটা মুসাফির যে যে সফরের মাঝে আছে আল্লাহ তার জন্য এটা সহজ করে দিয়েছে যে চার রাখাতের নামাজ দুই রেখাত করবে সফর এটা যেহেতু কষ্টের তাই মুসাফিরের উপর আল্লাহ অনেক মেহের বাণ এই সফর অবস্থায় কেউ যদি মুজা পরিহিত থাকে চামড়ার মুজা। তাহলে অজু করার সময় এমনি তো মুকিম অবস্থায় এক দিন এক রাত পর্যন্ত মোজার উপর মাসেহ করা যায় মুসাফিরের জন্য এটাকে তিন দিন করে হবে। আর আজকে আমরা যে সফর নিয়ে আলোচনা করছি হজের সফর এ সফরটা খুব ত্যাগ এবং কোরবানির সফর मोहब्बत प्रकाशारत देख आल्ला मपकाठी देखें कि परवर की, और की, सबर, की शुकर एटे दीर्घ दिन सफर दूर सफर एकदम पथे पथे पदे पदे प्रतिकूलता सफर संगीत आचरण नाना जतर मानुषे नाना धरण अवस्थार सृष्टि है जरा मुंतजेम जरा व्यवस्थापक এদের বিভিন্ন আচরণ সে সাথে প্রতিকূল আবহাওয়া ভিন দেশীয় কালচার ভিন দেশি প্রশাসন ভিন দেশি সংস্কৃতি ভিন ভাষা তো আসলে তো কষ্ট হবেই কিন্তু মনে রাখতে হবে আমি আল্লাহর প্রেমিক আমি আল্লাহর মেহমান আমি বাইতুল্লার মুসাফির এই অনুভূতি নিজেকে বারবার দিতে হবে আমি তো হিসেবে বাইতুল্লাহ আল্লাহ মেহমান হিসেবে আমাকে আনছেন আয়া নেহি হো বোলায়া গায়া হো আমি তো আসি নাই আমাকে আনছেন আমাকে ডাকা হইছে যদি এজেন্সির আচরণে সফর সঙ্গীদের আচরণে প্রশাসন তাদের আচরণে কখনো কষ্ট লাগে বা তারা কষ্ট দেয় আমি কষ্ট পাই অথবা যদি তারা কষ্ট দেয় এটা মনে করতে হবে আমি বাইতুল্লাহর মোসাফির আমি এই জায়গায় তো আসলে করতে আসছি এখানে আমি মেজাজ দেখাইতে না এখানে আমি কোন সান নিয়ে আসি নাই সাদা কাপড় পরে আসছি এখানে আমার কোনো পরিচয় নাই এখানে আমি আল্লাহর রহমতের ভিখারি হিসেবে আসছি তাই কেউ কষ্ট দিলে বলতে হবে আল্লাহ তোমাকে এবং আমাকে সবাইকে মাফ করে দিন এটা বলতে হবে কেউ যদি কষ্ট দেয় এটা মনে করতে হবে যে আল্লাহ তাকেও মাফ করে দেখ আল্লাহ আমাকেও মাফ করে দেব বিষয়ে ধরছ এবং কিভাবে এই সফরের মাঝে সফরটা সবারই কষ্ট এখানে সবাই কষ্ট করছে আমি একা কষ্ট করছি না লক্ষ লক্ষ মানুষ এখানে কষ্ট করতেছে আমি এটাকে সুযোগ হিসেবে নিতে পারি যে সবারই তো কষ্ট হচ্ছে আমি অন্যের সেবা করতে পারি না। অন্যকে সহযোগিতা করতে পারি কিনা এ সফরের মাঝে আমাকে কে কি দিবে এটার হিসাব না কষে আমি কিছু দিতে পারি না আমার কেহ পরিচিত হোক আর কেহ আমার অপরিচিত হোক আমি কাউকে কিছু পারি কি না কাউকে কোনো সহযোগিতা করতে পারি না এটাকে সামনে রাখা চাই নবীর দেশ দেশের দেশ সেখানে যাব সেবা নেওয়ার জন্য এটা না সেখানে আরামের জন্য যাব, আয়েসের জন্য যাব এটা মনে না করে সেখানে যাব আমি ত্যাগ এবং কোরবানির জন্য যাব মেহনত এবং পরিশ্রমের জন্য যাব আমার মেহনত আমার পরিশ্রম আমার ত্যাগ আমার কুরবানি সেই জমিনের মাঝে আমার শরীর থেকে যে ঘাম ঝরবে সেই পবিত্র জমিনে আমার শরীরের ঘামের একটা ফোঁটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আমার পুরো জীবনটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেল এটা মনে করা চাই এটা হজ কবুল হওয়ার আলামত যে হস কবুল হচ্ছে এটার আলামত হইলে আমি ধৈর্য ধরতে পারতেছি এবং আমি অন্যকে সহযোগিতা সহযোগিতা করতেছি। আমি আমি নিচ্ছি না। সহযোগিতা করতেছি এবং করতে পারতেছি আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন আমার মতো শক্তি আমার মতো সামর্থ্য আমার মতো যৌবন সবার আছে এখানে আমার চেইতে বয়স্ক আমার চেইতে দুর্বল মানুষেরা আছে আমার চাইতে তেজি আমার চেইতে যুবক আমার চাইতে শক্তিশালী মানুষও আছে তো আল্লাহ এই সকল মানুষের মাঝে এ কষ্টকে সয়ে নিজে কষ্ট করে নিজের ওপর অন্যকে প্রাধান্য দিয়ে অন্যের হালকা বুঝা বহন করা অন্যের কষ্টে পাশে দাঁড়ানো এ তৌফিক আমাকে দিচ্ছেন এর অর্থ হলো আল্লাহ আমাকে কবুল করছেন আল্লাহ আমাকে কবুল করতেছে দেখেন একটা কবুল হজ এটা বড় ব্যাপার আমরা ইসলামের পবিত্রতম বিধান হজ সফরে যাচ্ছি হজ করে আসতেছি খুব এটার ফিকির করা চাই যাওয়ার সময় আসার পর যে আমার হসটা এটা যেন কবুল হয় আমার এই এ যেন কবুল হয় এটার খুব ফিকির করা চাই দেখেন একটা সময় ছিল যখন আমাদের এই সমাজে আমরা তো আসলে অনেক দূর দেশের বাসিন্দা হস করার এত সহজ সুযোগ আগে ছিল না বায়তুল্লার জিয়ারতের এখন যে সুযোগটা এখন বায়তুল্লার জিয়ারতটা যতটুক সহজ একটা সময় ছিল এত সহজ ছিল না অনেক কঠিন ছিল তখন দেখা যেত যে এক গ্রাম দুই গ্রামে কয়েক মহল্লার মাঝে একজন হাজি সাহেব পাওয়া যেত একজন হাজি সাহেব তার প্রতি মানুষদের ভক্তি ছিল শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল হাজি সাহেবের দোয়া হাজি সাহেবের কথা হাজি সাহেবের সাক্ষ্যাজি উনি মিথ্যা কথা বলতে পারেন না ওনার কাছে যাই ওনার কাছে আমানত রাখি হাজি সাহেব তার চেহারার মাঝে হজের নূর ছিল তার মাঝে রুহানিও ছিল তার মাঝে নুরানিও ছিল এখন হজ অনেক সহজ হয়ে গেছে মহল্লায় মহল্লায় হাজি পরিবারে পরিবারে হাজি অনেকে একবার দুইবার তিনবার চারবার বাইতুল্লার জিয়ারতের জন্য যাচ্ছে বায়তুল্লার জিয়ারত করতেছে আসতেছে কিন্তু হজের বরকত আমাদের জীবন থেকে উদাহ হয়ে গেছে হজ করে আসতেছি কিন্তু আমার হজ পূর্ব জীবন হজ করে আসতেছি কিন্তু আমার হজের পরের জীবন কোনো তফাত নেই আমি আগের মানুষটাই রয়ে গেছে। আমার মাঝে পরিবর্তন নেই কিছু কারণ আছে এটার কিছু কারণ আছে। আমাদের মুরব্বীকরাম খুব নিকটরতীতে আমরা যাদেরকে মুরব্বী হিসেবে পাইছি তাদের হজে যাওয়ার যে অনুভূতি ছিল सकलर क्षमा चेहनदार्डना परशोध कर आल्ला घर जाहर घर देखार तौफिक है समस्त पापगुलू तौबा कर এক পবিত্র মন নিয়ে করে পবিত্রতার গুসুল করে সকলের কাছে ক্ষমা চেয়ে মেহমান হওয়া আজকে সে অনুভূতি হারাই গেছে যাচ্ছি মনে করি আবার যাব আবারও সুযোগ আসবে টাকা আছে আসা যাওয়া সহজ ইচ্ছা করলেই আসতে পারে देखा जा रहा पा बतुल्लार सफरे जावन थे के हराम की विदाय कर उपार्जन हालाल ना हाराम অথচ এই ভাই সে টাকা খরচ করতেছে হজ এবং এই ওমরা তার জীবনের কোন পরিবর্তন আনতেছে না যে বান্দা যখন হারাম মাল দ্বারা হস করে তার সম্পদের মাঝে যখন হারাম সম্পদ থাকে তখন সে যখন বাহনে আরোহণ করে যাওয়ার জন্য আর বলে হকদারদের হক নষ্ট করছে তুমি পাওনাদাররা তোমার কাছ থেকে পাওনা পায় নাই তারা আহাজারি করতেছে রোনাজারি করতেছে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে তোমার জুলুম থেকে বাঁচার জন্য তার কবুল করা হবে আর আল্লা রসুল তার উম্মতের জন্য দোয়া করছেন তো আল্লাহ আল্লাহ রসুল সাল আলিহাস্লামের দোয়া কবুল করছেন কিন্তু সাথে সাথে এটা বলছেন যে আপনার দুয়া কবুল করলাম আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিব কিন্তু করব যারা জালেম তাদেরকে মাফ করব না হজরত ইব্রাহিম আলি ইসালাম আল্লাহ তা কাছে নিজ বংশের জন্য দেওয়া করছিলেন আল্লাহ আমার যারা বংশ আমার যারা প্রজন্ম আমার যারা সন্তান আপনি এদেরকে ইমামতির জন্য নেতৃত্বের জন্য কবুল করে নেন আপনি আমাকে যেভাবে কবুল করেছেন আমার সন্তান আমার বংশ কবুল আমার বংশে নেতৃত্বরীফের আপনার সোরে বা কারার মাঝে আসছে ঠিক আছে কিন্তু জালেমদেরকে মাফ করব। যারা জালেম তাদের বিচার হবে बंदा जो जालेम हो है अन् सम्पद के अन्या भाव से पंजीभूत कर हराम माल द्वारा से हसरे সে যখন লাভবাহিক বলে আসমান থেকে ফেরেস তারা জবাব দেয় তোমার লাভবাহিক কবুল করা হবে তুমি বিপদের সহ বাড়িতে চলে যাও তোমার জন্য বিপদ অপেক্ষা করতেছে এই সফর এবং এ সফরের মাধ্যমে নিজের মাঝে রুহানিয়ত নিজের মাঝে নোরানিয়ত নিজেকে আলোকিত করার জন্য নিজের জীবন আমি যেন জালেম না হই। আমার দ্বারা যারা মজদুম হইছে তাদের কাছে ক্ষমা চাই তাদের হকগুলো আদায় করে দেই। তারপর আল্লাহর কাছে হাত তুলি আল্লাহ আমি হকদারদের হক আদায় করছে মাফ চাইছি তুমি আমার মাফ করে দাও আরেকটা বিষয়ের আলোচনা যে সফরটা তো একটা মোহাব্বতের সফর মোহাব্বতটা একদম মাওলার সাথে মোহাব্বতের সফর আল্লাহর সাথে মহাব্বতের সফর आमार आपनार शामर्थो शामर्थो आमार आपनार तुक तुक तो यह सफर जतटूक सामर्थ्य आई खरचार आल्ला जतटूक तौफिक दिए सामर्थ्य आ सामर्थ्य अनुजय खरच जा भाड़ा खरचे विभिन्न जिनपतर कमी तो जातुल्लार जियारते आल्लर घर जियारते तो निजे के सुंदर भावे আমরা যখন জীবনে প্রথম শ্বশুর যাব ঠিক না বা একটা মেয়েকে তার বাবার বাড়ি থেকে ঘরে তুলব নিয়ে আসবো সবচেয়ে সেরা জিনিসটাকে বাছাই করি যে এটা এর মাধ্যমে সাজা আনবো বা এই কাপড় দাঁড়াব এই কাপড়টা পরে যাব আরো ধরেন আজকে রাষ্ট্রীয় একদম মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আপনার বৈঠকের জন্য আল্লাহর ঘরের কাছে যাচ্ছেন আল্লাহর ঘরের জিয়ারতে যাচ্ছেন আপনার পোশাকটা যেন উত্তম হয় আপনার ব্যবহারের জিনিসগুলো নিজের সামর্থ্য অনুযায়ী মহাব্বতের সাথে ক্রয় করা ভালোটাকে ক্রয় করা দর কষাকষি করে দামাদামি করে যেটা সবচেয়ে নিম্নমানের নিজের সামর্থ্যের চেয়েতে নিম্নমানের জিনিস ক্রয় না করা ভালোটাকে নেয়া দাম যদি কোনো জিনিসের বেশি মনে হয় নম্র ভাষায় বলা যে এটা তো আসলে নিতাম কিন্তু এটা তো আমার সামর্থ্যের বাইরে আমার তো আসলে আল্লাহর ঘরের জিয়ারতে যাচ্ছি এটাই নীতি ইচ্ছা হয় এটাই নীতি ইচ্ছা হয় এটা সবচেয়ে ভালো আমি আল্লাহর মেহমান হব। সবচাইতে ভালো জিনিস ভালো সুন্দরভাবে নিজেকে সাজিয়ে যাব। এটাই তো মনে চায় কিন্তু সামর্থ্য যে নাই অনুযায়ী হচ্ছে তো আপনি যখন নামাজ পড়ছেন ইমাম সাহেবের পিছনে প্রত্যেক মুহূর্ত সময় কারণ এই সময়টা খুব মহাবতির সাথে একটু একটু লম্বা সময়ে যাচ্ছে কিন্তু এটা তো করতে যাচ্ছে আল্লাহর সামনে শেষদা করতে যে একটু লম্বা সময়ে যাচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম শোনাতে যে একটু লম্বা সময়ে যাচ্ছে এখানে তো এই সময় যতটুকু যাচ্ছে ততটুকু সময় মূল্যবান এবং এ সময়ের এটা যেটা যাচ্ছে এটা আমার জীবনের বরকত নিয়ে আসছে তো এই হজের সফরটা হলো আসলে অর্থ ব্যয়ের সফর এটার মাঝেই শারীরিক কষ্ট আছে আবার অর্থের খরচ আছে নামাজটা এটা শারীরিক ইবাদত জাকারটা হলো আর্থিক আর হজটা হলো শারীরিক ইবাদত একই সাথে এটা হলো আর্থিক এবার এখানে আপনার কষ্ট হচ্ছে এজন্য ঠিক যেরকম ধৈর্য ধরতে হবে কষ্ট তো হচ্ছে জন্য হচ্ছে কষ্ট যে হচ্ছে এটা কার জন্য হচ্ছে স্ত্রীর জন্য কত কষ্ট করি বৃষ্টির মাঝে প্রতিকূল আবহাওয়ার মাঝে ঝড়ের মাঝে আমাকে আমার কর্মে যেতে হয় জীবিকার উপার্জনে যেতে হয় সারা জীবনই তো কষ্ট করলাম কার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য পরিবারের জন্য ঘরের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর এই জায়গায় যে কষ্টটা করতেছি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য তো এরকম কষ্ট করার সুযোগ আমি আমার জীবনে বারবার পাবো না ঠিক এই জায়গায় যে অর্থটা যাচ্ছে বলেন নিজের সন্তানের জন্য কত অপ্রয়োজনীয় খরচ হয় সন্তানের চাহিদা পূরণ লাগবে। উপরে যে কত ধরনের জিনিস কিনে দিতে হয় স্ত্রীকে খুশি করার জন্য সামর্থ্যের উপরে যেয়ে কত কিছু কিনে দিতে হয় হয় না আমরা কেউ কি এর বাইরে আসি সবারই একই অবস্থা কিন্তু হয় সংসার সন্তান চাইতেছে তার আবদার পূরণ করতে হবে এই সফরে যেই টাকা যেই অর্থ খরচ হবে এটা আপনি বিমান ভাড়া হিসেবে দেন এটা বাড়ি ভাড়া হিসেবে দেন এটা আপনি আপনার খাবারের খরচ হিসেবে দেন এটা এজেন্সি আপনার কাছ থেকে নেক এটা হজের কাফেলার যিনি আপনার আমির তিনি আপনার কাছ থেকে নেক এটা গাড়িওয়ালা আপনার কাছ থেকে নেক যেই আপনার কাছ থেকে নে আপনি তো এই টাকাগুলো খরচ করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমি এই টাকাগুলো দিচ্ছি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমার টাকা যদি বেশি খরচ হয় অন্য কেউ আরো কম খরচে এই এবাদতকে করলো কিন্তু আমার এই এবাদতটা করতে যে খরচ কি হলো বেশি হলো বেশি খরচ হইছে বেশি লাভ হইছে। খরচ যখন বেশি হইছে, সব তো বেশি হয়েছে যার খরচ কম হইছে তার সব কম হইছে। আমার বেশি খরচ হইছে আল্লাহ আমার কাছ থেকে বেশি নিছেন আল্লাহ বেশি দিবেন সুবাহ আল্লাহ প্রতিদান বেশি দিবেন না বেশি দিবেন না আপনি আপনার কর্মচারীকে পাঠাইছেন যে তুমি যাইবা হাইটা আসবা হাইটা দশ মিনিটের মাঝে এটা নিয়ে আসবা আপনার এ জায়গায় খরচ বেশি হওয়ার চেয়ে আধা ঘন্টার মাঝে আসাটা বেশি গুরুত্বপূর্ণ সে আপনার চাহিদাটাকে পূরণ করছে একদম আধা ঘন্টার মাঝে জিনিস নিয়ে আসছে গাড়ি ছিল না গাড়ি ছিল না সে সিএনজিতে গেছে আসছে খরচ বেশি হয়েছে আপনি তাকে তার পাওনা বেশি দিবেন না দিবেন না আপনার যদি খরচ বেশি হয় যে কোনো কাজে যে কোনো ফাঁদে এটা কার জন্য বলেন কার জন্য এটার প্রতিদান কে দিবেন আল্লাহ দিয়ে দিবেন এই মোহাবতের সাথে খরচ করা সুযোগ যখন আসবে ঠিক আছে আমার যদি হয় দিলাম আল্লাহ যদি খুশি হন এর বিনিময়ে যদি আমার মুক্তি হয় এর বিনিময়ে আল্লাহ যদি আমাকে জান্নাত দেন আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হন এটা তো কিছুই না টাকা তো খরচ হওয়ার জন্যই আমরা যে কামাই করি এত টাকা কামাই করি এটা কি জন্য খরচ করার জন্য এটা খরচের জন্যই আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ হয় তাহলে এখানে আমার লস নাই এখানে আমার কোনো ক্ষতি নাই কিন্তু আমি যদি খরচ হচ্ছে আর আমি যদি মনে করি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি হজের সফরে এই এবাদত করতে যে আমার অর্থ ব্যয় হচ্ছে আর আমি ভাবতেছি যে আমার লস হইতেছে আমি ক্ষতিগ্রস্ত হইতেছি মনে করার দ্বারা আমার একটা ফজিলতপূর্ণ এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে খরচও হইল কিন্তু বিরক্তির কারণে এটার ফজিলত থেকে আমি বঞ্চিত এবং মাহরুম হয়ে গেলাম তুই খুব সতর্ক থাকা চাই আমরা যারা আল্লাহ আমাদেরকে কবুল করেছে নিয়ত করেছি এবছর যাব আমরা এই কথাগুলোকে মনে রাখবো আর যারা আমরা যাচ্ছি না নিয়ত করি নেওয়ার মালিককে নিয়ত করি মোহাব্বতের সাথে নিয়ত করি যে আল্লাহর ঘরে আল্লাহর ঘরকে দেখব বাইতুল্লার সামনে হাজিরা দিব মিনা মুজালিফা আরাফার সেই পবিত্রতম ভূমিগুলোতে আমি যাব আমার কদম সেখানে যাবে সে জমিনে আমি যাব এটাই আমার জীবনের আমার জীবনের লক্ষ্য করি হজের জন্য নিয়ত করি আর প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ বলছেন তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো কিভাবে প্রস্তুতি নিব তার ফর্মুলাও আল্লাহের মাঝে আমাদের সামনে পেশ করছে তোমরা প্রস্তুতি গ্রহণ করো রজাদ আর সবচেয়ে হলো টাকা কি বলছেন তাকুয়া আল্লাহর সাথে মোহ্বত আল্লাহর প্রতি ভীতি আল্লাহর কাছে আশা আমার আশা আমার নির্ভরতা আমার স্বপ্ন আমার চাওয়া সমস্ত কিছু কার কাছে আল্লাহর কাছে এরকম না যে আমার টাকা আছে আমি এখন আশা করতেছি টাকা নাই আশা করতেছি টাকা আছে তারপর আশা করতেছি কার কাছে আল্লাহর কাছে আল্লাহ যদি নেন তাহলেই আমার যাওয়ার স্বপ্ন পূরণ হবে আল্লাহর যদি ফয়সাল্লাহ হয় তাহলে স্বপ্ন পূরণ হবে हजर सफरे ये विषय जरूरी एत बड़ सफरे जाश्रमार आर्थिक परिश्रम सब है क्योंकि हजर हाकित हजर मासायल এই বিষয়গুলো সম্পর্কে আমার যতটুকু জ্ঞান অর্জন করার জরুরি ছিল আমি তা করলাম না এই বিষয়টা খুব খেয়াল করা চাই হজের হাতিয়াকে বুঝা। আর হজের মাসাইলকে বুঝা। দেখেন একটা বিষয় হলো নামাজ পড়া নামাজ পড়া তো সহজ দাঁড়াবো আমি দাঁড়াবো আলহামদুলিল্লাহ মনে করি না কিন্তু এই নামাজের মাসাইল আছে এ নামাজ আদায়ের ক্ষেত্রে শর্ত আছে এ নামাজ আদায়ের জন্য কি আছে শর্ত আছে নামাজ পড়ার আগে পড়ে নামাজের আগে ফরজ আছে যেই ফরজগুলো আগে নামাজের আগে আমি নামাজ পড়ার পড়তে দাঁড়াবো আমি নামাজ পড়তে দাঁড়াবো আমার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক শতর ঢাকা ক্যাবলামুখী হওয়া শর্ত আছে না এই সবগুলো ফরজ এটাও তো জানা চাই नाम पढ़ते नामज आ मुस्ताहबर मे प्रत्येक रुकन आदाय क्षेत्र दुआना यह समस्त विषय तरह नामाटा नामा दुई नाम বলেন আপনারা আমরা সবাই নামাজ শিখছি না বক্তব্য টিচারের কাছে নামাজ আদায় কর আর কিচ্ছু জানি না দিয়ে আসছি নামাজের আগে যে করতে হয় এটাও শুনি নাই এটাও জানি না উজুক করতে হয় তাও না। আসলে নামাজ পড়লেও চলে গেলো তাহলে কি নামাজ হবে আচ্ছা অজু যে করবো মাঝেও তো ফরজ আছে হজের মাঝে ফরজ আছে হজের মাঝে ওয়াজিব আছে হজের মাঝে শূন্যত আছে মুস্তাহাব আছে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত এবাদত নির্ধারিত সমস্ত প্রত্যেকটা এবাদত আল্লা কিভাবে করেছেন হাজি সাহেব হয়ে গেলাম আরেকটা যে না আমি এটার করছি প্রত্যেকটা বিষয়কে জানছি কোন এবাদতটা কিভাবে করতে হয় এটাকে বুঝার চেষ্টা করছি তারপর আমি একজন আহলে আহলেদিন আল্লাহওয়ালা ব্যক্তির সহবতী থেকে উনি যেভাবে করেন তার প্রত্যেকটা আফ আলকে শিখে শিখে আমি প্রত্যেকটা জায়গায় আদায় করছি এই দুইটা হস কি একরকম দুইটা একরকম আজকে আমরা হস করি কিন্তু এর দ্বারা আমার মাঝে রুহানিও তাস্তা হবে আমার মাঝে নুরানিও তাসতে হবে চাওয়া পাওয়া এটাকে কেন্দ্র করে সামান্য চাওয়া পাওয়া এটাকে কেন্দ্র করে ব্যবস্থাপকদের সাথে সেখানের ম্যানেজমেন্টের সাথে আমরা আমাদের পবিত্রতম একটা এবাদত এটাকে নষ্ট করে ফেলি অনেক সময় দেখা যায় যে যারা মন্তাজিম যারা দায়িত্বশীল তারা আমাদেরকে বুঝাতে চান এটা সুননত এইভাবে করি আমরা যেহেতু লেখাপড়া করি নাই সুনতকে বুঝি নাই মাসাইল শিখি নাই আমরা মনে করতে থাকি এই বেটা লাভের জন্য জরুরি। এখানে কয়েকটা বিষয় এই সফরের মাঝে অনেকগুলো বিষয় একই সাথে একটা তো হলো হজ হস কে আদায় করা হজের এই জেল হস্ত থেকে শুরু হয় তার আগে দীর্ঘ সময় আমরা কিন্তু বায়তুল্লাহ শরীফের কাছি বসবাস করি তার আগে দীর্ঘ সময় বায়ুল্লাহ শরীফের কাছাকাছি আমরা বসবাস করি তারপর এই সফরের মাঝে আমরা একটা সময় সুযোগ পাই মদিনা মোনাবায় মসজিদ নবারত রসুল সাল আলিহাস্লামের জিয়ারত এই সৌভাগ্য আমাদের অর্জিত হয় তো এই সফরের মাঝে বাইতুল্লা সহবাদ আল্লাহ আকবার घर कार घर जल्लाबाद इबादत करबे आल्ला इबादत सृष्टि सृष्टि आल्लर इबादतर क আর এই ঘরকে তৈরি করা হয়েছে এবাদতের জন্য যে আমরা এই ঘরের দিকে ফিরে এবাদত করব এই সেই ঘর যেই ঘরের সাথে আমার এ দুনিয়ার জীবন আমার আখেরাতের জীবনের সফলতার সম্পর্ক যেই ঘরের সাথে বুঝি নাস। মানুষের জন্য যে ঘরের সাথে এই সেই ঘর আমি আমার নামাজ যে ঘরের দিকে ফিরে আদায় করি এই সেই ঘর আজকে আমার সামনে সর্বযুগের সমস্ত নবী রসুল যেই ঘরের দিকে ফিরে ইবাদত করেছেন সর্বযুগের সমস্ত নবী রসুল আল্লাহ তালার খাস যত প্রিয় আপনার অলি অলি বলেন আউলিয়া একরাম বলেন महाबताना निबेदन कर प्रिय नबीर शिशुकाल प्रिय नबीर शिशुकाल जे घर सहपति कबीर जौबन যেই ঘরের সহবতে কেটেছে আমি যখন আমি সেই ঘরের পাশে আমি সুযোগ পেয়েছি আমার জীবনের এই কয়েকটা দিন অবস্থান করার এটা আমার কত বড় সৌভাগ্য এটা খুব বুঝা চাই যে আমি সেই ঘরের সামনে আমার এই চোখ দুটি কত কত গুণাহ করেছে কিন্তু আমার আল্লাহর কত বড় মেহরবাণী কবুল করেছেন যে এই ঘরের সেই কালো গিলাফ এই হাত দ্বারা আমি ধরবো আল্লাহ আমাকে সুযোগ দান করেছেন আমারে জবান দ্বারা কত ভুল ত্রুটি করেছি কত কটু কথা বলেছি কত গুনা দ্বারা হয়েছে কত বড় সৌভাগ্য এটা আমার জবানের সৌভাগ্য এটা আমার দৃষ্টির সৌভাগ্য এটা আমার হাতের সৌভাগ্য এটা আমার কদমের সৌভাগ্য তাই এটাকে জীবনের শ্রেষ্ঠতম সৌভাগ্যের সময় মনে করে সহবতে থাকা যত বেশি সময় পারা যায় আমি আসলে সে জায়গায় তিন তারা আর সাত তারা মানে হোটেলে থাকার জন্য যাই নাই এরকম সাত তারা তিন তারা হলাম তিন তারা মানের হোটেল আমার দেশেও আছে আছে না বাংলাদেশে নাই হোটেল হোটেল তো আছে আসলে সে জায়গায় যাওয়া এটাই যাওয়া। বাইতুল্লাহ যত বেশি সময় বাইতুল্লাহ আপনার বাইতুল্লাহ করা তো এই বাইতুল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠতম এবাদত এটা সবচেয়ে বড় ইবাদতটা আল্লাহর ঘরের দিকে তাকায় থাকি এত বেশি ঘরের দিকে তাকায় থাকি আর এই ঘরের সাথে মোহাব্বত তৈরি করি যেন আজীবন এই ঘরের দিকে তাকাই এলে যেন এই ঘরটা চোখের সামনে ভাসে আল্লাহই ঘরের ছায়াটা এটা আমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি আমার অনেক কিছু দিসো টাকা দিসো সম্পদ দিসো সন্তান দিসো কিন্তু আমি তোমার সুক্রিয়া দায়ী করতেছি তুমি যে তোমার ঘরের সহস আমার জীবনে বড় আর কোনো অবদান খুশি হয়ে গেলাম দিল খুল আল্লাহ যে দৌল হাসম রাহে দে আল্লাহ তোমার এই ঘরের ছায়াটা এটা একটু আমি চাই আমার একটু সুযোগ ছায়ার মাঝে আর লম্বা সময় থাকার মাঝে থাকা কাছাকাছি থাকা এ বিষয়ে আরো আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল এবং মঞ্জুর করুক এবং বাইতুল্লাহ জিয়ারত ছাড়া এই জিয়ারত থেকে আল্লাহ যেন আমাদের কাউকে মাহরুব না করে যারা অতীতে গেছি আল্লাহ তাদেরকে আবারও বারবার যাওয়ার তো ফিকদান করে আসর আওয়ান